মালিক ইবনু হুয়াইরিশ রাজিয়াল্লাহ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা একদল যুবক একদা নবী সাল্লাহ সাল্লামের খেদমতে উপস্থিত হলাম এবং প্রায় বিশ রাত্রি আমরা সেখানে থাকলাম নাবী সাল্লাহ আল্লা সাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু তাই তিনি আমাদের বললেন তোমরা যখন নিজ দেশে ফিরে গিয়ে লোকদের দিন শিক্ষা দিবে তখন তাদের এ সময় অমুক সালাত আদায় করতে বলবে এবং ওই সময় অমুক সালাত আদায় করতে বলবে অতপর যখন সালাতের সময় হয় তখন তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে বয়সে বড় ব্যক্তি ইমামত করবে